আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লাহুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দলীয় কাছে যারা পৃষ্টিভি বাংলার আমাদের আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষমান তাদের সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা হাদিচের কাহিনী এই শিরোনামে পর্বভিত্তিক অনেকগুলো উপস্থাপনা আপনাদের সামনে ইতিমধ্যেই পেশ করেছি আজকেও তারই ধারাবাহিকতায় আরও একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ যেটা অত্যন্ত হৃদয়গ্রাহী এবং বিশ্ব নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামের ইসলামের দাওয়াত তবলীগকে সম্প্রচারের একটি অন্যতম মাধ্যম এবং মক্কার দুঃসহ জীবনের থেকে অবমুক্ত হয়ে মেদিনায় হিজরতের একটা পূর্ব প্রস্তুতি আর সেই ঘটনা হচ্ছে আকাবায়ে কুবরা বা বড় আঁকাবর ঘটনা যেখানে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলী সাল্লাম মদিনার কিছু তরুণদের কাছে কিছু বার্তা বা দাওয়াতের কিছু আহ্বান তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন আসুন আজকের এই মনজ্ঞ আলোচনা আপনাদের সামনে আলোকপাত করার জন্য যে সমস্ত প্রজ্ঞাশীল আলোচকবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই উপস্থিত হয়েছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু এবং রয়েছেন ডক্টর জাকারিয়া আগে কাহিনীটা শ্রবণ করি যে শেখ বিন মহসেন আপনি বলুন গোটা কাহিনীটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নবী আবাদা ধন্যবাদ এই সাহাবিদের সামনে রসুল্লাহ সাল্লাম যে বাদ নিয়েছিলেন সেটা জাবের কর্তৃক বর্ণিত হাদিস যেটা বারো নম্বর হাদিস এবং উস্তাদ আহমাদে বিস্তারিত এসেছে আমার কাছে বলেছিলেন করো। আগে বলেছিলেন ছয়টি ব্যক্তিগত পর্যায়। এখন বলবেন সাল্লাম সামাজিক বিষয় বললেন তোমরা আমিরের কথা অর্থাৎ যিনি নেতা হবেন তার কথা শুনবে এবং মানবে আল্লাহাম আহ সেটা সন্তুষ্ট থাকো দুই নম্বর বললেন আর খরচ করতে হবে আল্লাহ রাস্তায় স্বচ্ছল থাকো আর অসচ্ছল থাকো রিক্সাওয়ালা হলে এক টাকা দিবে নিষেধ করবে এই হলো তিনটা চার নম্বরটা বললেন তোমরা আল্লাহর রাস্তায় অটল থাকবে কখনো বিচ্যুত হব না আমরা সর্বদায় সর্বস্তানটা বলেছিলেন আমাকে নিরাপত্তা দান করবে এই পাঁচটি বিষয়ে রাসুল সাল্লাম উল্লেখ করলেন দেখুন সবগুলো সামাজিক দায়িত্ব এবার বলা মাত্রই সাহাবি জুরারা তখনো তিনি চব্বিশ বছরের তরুণ তিনি বলছেন এই কথা বলা মাত্রই আসাদাম আপনি আমার হাতটা বাড়িয়ে দিন চুক্তি হচ্ছে আপনার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে এই আলো আধারের মাঝে অন্ধকার রাত্রিতে রাসুলসল্লাহ আলহাম যখন নিচ্ছেন ঠিক ওই মুহূর্তে জিবিলামিন উপস্থিত হয়ে গেছেন আয়াত নাজিল হয়ে গেল ইন্স্তার একটা জিনিস পরিষ্কার স্পষ্ট যে রসুল্লাহ সাল আলহাল্লাম দুনিয়া বি কোনো প্রলোভন দেখালেন না বরং বললেন যদি করো তোমার চুক্তি হয়ে গেল আজকে এগুলো তোমরা করবা আরামী তোমাদেরকে জান্নাত দিব এটা হলো জিম্মাদারি এটা হলো হাদিসের মূল অংশ জি শুক্রিয়া জয়জাকাল্লা খ্যার অত্যন্ত সুন্দর পরিবেশনায় আপনি আমাদেরকে হাদিসটা অবগত করলেন শুধু দর্শক শ্রোতাও আশা করি এই হাদিসের কাহিনী শুনে খুশি হবেন তো আমরা এর বিশ্লেষণাত্মক যে সমস্ত আলোচনা আছে এবং শিক্ষণীয় বিষয় আছে সেগুলোই ধারাবাহিকভাবে আলোচনা করব এ পর্যায়ে আমরা প্রথমেই যাচ্ছি একটা সুন্দর সমাজ ঘটনের যে ভিত্তি সেই ভিত্তিগুলো আমাদেরকে জানিয়েছিলেন সেখানে আমরা সেটা পেয়েছি সেরে করা যাবে না তারপর করা যাবে না চুরি করা যাবে না ইত্যাদি কিন্তু আজকের এই আকাবায় থানিয়ার যে কথাগুলো আমাদের সামনে আসছে যদি বিশ্লেষণ করি আর করি। তাহলে আমরা দেখতে পাবো শুধু সামাজিক ব্যবস্থা নিয়ে আসছে যেমন নাকি এই কথাটা কিন্তু তোমার পছন্দ হোক বা ভালো হোক আর বন্ধ হোক ভালো অবস্থায় থাকি সচ্ছল অবস্থায় থাকি অসচ্ছল যে সময় যে কোন নির্দেশ আমের থেকে আসবে রাষ্ট্রপ্রধান থেকে আসবে সেটা তোমরা একটা খুঁটি দুইশো পঁচাশি নম্বর আয় তারা কিন্তু এটা পরে জানিয়ে দিয়েছে আচ্ছা এই যে একটা গোড়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন যে অনেক সময় দেখা যায় যে অনেক ঘটনা আমাদের সামনে আসে আমি একটা একটা করে আপনার সামনে আপনারাও অংশগ্রহণ করবেন ইশা আল্লাহ যে আল্লাহর্ত কঠিন পরিশ্রমের সময় কঠিন মানে পরিবেশেও আল্লাহ রসুল যখন যে সাহাবিকে যে দায়িত্ব দিয়েছেন বিনা বাক্য ব্যয়ে তারা সেটা পালন করেছে তার ব্যাপারে কেউ পিছপা হননি তো দেখুন প্রথমেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই যে প্রথম ভিত্তিটা রাখলেন যতক্ষণ তিনি আছেন এবং পরবর্তীতে কোরআন হাদিসের আলোকে যিনি তারা এই দায়িত্ব পালন করবেন তাদেরও তোমাদের কথা মানতে হবে আচ্ছা যারা আল্লা পরি এবং তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জবাব করবে। এর এরপরের কথাটা কিন্তু মারাখতো তাহলে হেদায়তটা নির্ভর করতেছে রসুল্লা সাল আলী রসুলের যদি আমরা যদি মুক্তি না করতে পারি তাহলে আমাদের কিন্তু সেই কোনো থাকবে না দেখুন এই বাকাবা সাহানিয়ার মধ্যে গুলো সহ আসাদ জোরারা মাদ এবং অন্যরা যারা আছে তারা কিন্তু কোনো শর্ত আরোপ করে নেই কোনো শর্ত আরোপ করে নেই আমাদের জন্য কি সত্যহীন দুনিয়ার কোনো কথাই নেই তাহলে কি বললেন আল জান্নার তো আর দুনিয়া তো বলা হবে না তাহলে আমাদের এই ইমান আমাদের এই যে দিন এর টার্গেট হচ্ছে কি দর্শক শ্রোতা আমরা এ পর্যায়ে আপনাদের সামনে ছোট্ট একটু বিরতি নেব বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন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 जान कत कार्यक्री भा मोम बंदाल निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार जा तबश्य नाल अबदत कबुलरक्षण शर्त पूर्ण है बुजुन से नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ سوپر درشک شروتا برتر پہ آپ آلوچن دھارابکتا نہیں آپ ہم آلوچنا آپ نے کرتی آکاب بھائی بڑت جانے نبی کریم صلاح علیہ وسلام مدینا باسی দায় দায়িত্ব بوجھ দিয়েছিলেন। এবং তাদের যে চুক্তি সংগঠিত হয়েছিল সে সম্পর্কে আলোচিত হচ্ছিলেন দ্বিতীয়টা কোবরা হয়েছে নামটা হয়েছে যেহেতু মৌলিক যে বায় কোবরা বড় ধরনের বায়া আরবের মানে বিশেষ করে মদিনের আওস বড় ধরনের বড় সংখ্যক লোক এনে করেছিল এবং এদের মধ্যে রসুল্লাহ আসলাম চেয়েছেন যে এদের দ্বারাই সম্ভব একটা এই শপথ যে আমাদের নিচ্ছে তারা ছিল আরেকটা বোধহয় পাওয়া যায় আপনার আমরা সিরিয়তের মধ্যে পড়েছি বা দেখেছি এই পঁচাত্তর জনের মধ্যে অধিকাংশই ছিল কোনো ভাবে নেতৃস্থানীয় সবচেয়ে বড় কথা হলো আমি এটা বলতে চাচ্ছিলাম এরা হলো সমাজের খুঁটি তৈরি করার জন্য প্রস্তুত করার জন্য প্রত্যেকে একজন দায়ী তারা যারা আগেই স্বপ্নের কথা বলে দিয়েছেন হাদিসাম করব। নিজেও এটার উপরে ছিলেন এই দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব তাদের থেকে নিয়েছেন এর বাইরে তাদের থেকে এমন কি যখন তিনি বদরের যুদ্ধে চেয়েছিলেন যখন ওখানে যুদ্ধ করতে যাওয়ার কথা বলছিলেন যে কারণ তাদের বাইরে যে প্রতিরোধ করার কথা আলোচনা হয় সুতরাং যেহেতু বাইরে যাচ্ছে সেহেতু মহাজেরা বারবার বলছিলেন যে আমরা যাব আমরা যুদ্ধ করব। আনসাররা কেউ বলছে না রসুল্লাহ আসলাম বারবার চাচ্ছিলেন যে আনসারদের কেউ বলুক যে বাইরে যুদ্ধ করতে যাবে আপনি বিশ্বাস করুন আমরা বলবো না যে আপনি এবং আপনার রব যুদ্ধ না আমরা আপনার সামনে পিছনে সব দিক থেকে আমরা যুদ্ধ করবো কতটুকু খেয়াল রেখেছেন যে এদের চক্রশীল তারা আমাকে প্রতিরোধ করবে তাদের দেশে তিনি নবী রাষ্ট্রনায়ক হবেন এটা প্রমাণ হয়ে গেল আজকে রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন সিকিউরিটি দিয়ে রাখা হয় কিন্তু মোমিনদের সকল মানুষের দায়িত্ব হলো কারণ ওই যে ইমানি তার একটা যে আমাকে নিরাপত্তা দিবে যেভাবে তোমরা নিজেদেরকে তোমাদের সন্তানদেরকে নিরাপত্তা দান করো হাদেশের মধ্যে একটা শিক্ষা পাওয়া যায় যারাই দায়িত্বশীল হবেন তাদের অধীনস্থদের উপরে তাদেরকে সংরক্ষণ সাথে দৃঢ় যেখানে অবস্থান করি না কেন আমি আমার কর্মক্ষেত্রে থাকি বা আমি আমার পরিবারের ক্ষেত্রে থাকি সর্ব অবস্থায় আমি হকের দাওয়াত দিয়ে যাবো দাওয়াত কিভাবে প্রস্তুত করছেন যেখানে দায়িত্ব পালন করছে সেখানে তা অদের দাওয়াতের মানে আহ্বান এবং একজন দায়ের মূল লক্ষ্য হবে এই কথাটি তার অন্য কাজ গুলো যে আজকে দাওয়াতি কাজ করতে গেলে একটা তরুণ ছেলে টাকুর উপরে কাপড় পরেছে সুন্দর দাঁড়িয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় বিচরণ করছে তখন এক টিট করবে করবে যে তুমি বিশ্ববিদ্যালয় পড়া মৌলবি হয়ে গেছে কেন উদ্দেশ্য না এই পরিণামে তুমি জান্নাত পাবে তাইদের জন্য বলছি ছেলের জন্য বলছি যুবক ছেলের জন্য বলছি রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি জন্য নিচু হলো একটা ঢেল মারবে কিন্তু বিনয়ী যদি হন আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল তার সম্মানকে মর্যাদাকে ভিত্তি করে দিবেন অবশ্যই কবিরাসুলের উপরে অত্যাচার করেছে কিন্তু তারা কি দাওয়াত থেকে ফিরে আসছে না সর্বদা হকের উপরে টিকে থাকতে হবে রাষ্ট্রপ্রধানেরই আছে এবং একমাত্র যিনি দায়িত্বশীল তারই আছে এখানে কোন ব্যক্তি পর্যায়ে কোন বায়াত নেওয়ার কোন অধিকার নেই এটা প্রমাণের কারণ এর পরবর্তী আর কোনদিন এরকম বায়াত হয়নি ইসলামী ইতিহাসে সুতরাং আমাদের দেশে থেকে মানুষকে দূর রাখতে হবে এগুলো হচ্ছে বিভ্রান্তিকর বায়াত এবং এই বায়াতের অধিকার তাদের নেই আমরা না বললাম দেশে নিষেধ করতে হবে একমাত্র যেই জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে এর বাইরে না এর বাইরে ব্যবহার এটা দুঃখজনক হলেও সত্য আমরা উপমহাদেশের বিভিন্ন পীর ফকিরের মাজারে খানখায় দরগায় আমরা দেখতে পাই সেখানে চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে মানুষ যাচ্ছে এবং এই সমস্ত পীরমাসাইকদের হাতে বায়াত করছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা সেখান থেকে পরিবেশিত হচ্ছে যেগুলো শুনলেও এমন আমলের ঘাটতি হয়ে যায় এই যে বিভ্রান্তি এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার জি এই গুরুত্বপূর্ণ আলোচনা শুধু দর্শক শ্রোতা আমাদের জীবনকে সুসংহত করবে আশা করি মান ও আমলের প্ল্যাটফর্মে দৃঢ় অবস্থানে থাকতে আমি যেটা বলছিলাম যে দেখুন যে এই আত থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় পেপার আছে যেমন নাকি ওই যে রসুল্লাহ আলু আপনার এই যে আনসারদের থেকে বেয়াত নিয়েছিলেন যে আমি গেলে আমাকে নিরাপত্তা দিতে হবে পাঠাই দিলেন এই জিনিসটা করার পরে দেখেন এখন তো আল্লাহ মাফ করুক সেই আপনি রাষ্ট্রপ্রধান পাবেন কোথায় যে রাস্তা দিয়ে মাফ করুক আচ্ছা এইগুলো একটা সংক্ষেপে কথা যেটা আসছে যে আমরা এখন দেখুন নিজে খুব আরামে খাই আমার পাশে অনেকে অভুক্ত থাকতেছে তার কোন খবর নাই সেটাই আর কি কাজে আমাদেরকে এটা ভাবতে হবে আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন সেখান থেকে খালি করতেছি একটা বিষয় হলো যে ইসলাম যে থিওরি পেশ করেছে সেটা হচ্ছে যে তুমি তোমার আয় বুঝে ব্যয় করো করতে পারে অনেক সেখানে বয়স্ক ছিলেন মানে অধিকাংশ তরুণ ছিলেন কিন্তু সর্বকনিষ্ঠ তরুণ হলো আসাদবেন জোরারা জোর অভিজ্ঞতা দূরদর্শিতা মানে জ্ঞান এবং তার যে বললেন না ছোট জি সুক্রিয়া জেজাকুম্লাহ খায়ের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার শেষ পর্যায়ে উপনীত হয়েছি এতক্ষণ ধরে কোবরা এর আলোকপাত আপনাদের সামনে অত্যন্ত বিশ্লেষণাত্মক ভঙ্গিতেই আমাদের আলোচক মণ্ডলী করলেন এর প্রেক্ষিতে শিক্ষণীয় বিষয়ে যা আমরা উপলব্ধি করলাম আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে এর সুচারু প্রতিফলন ঘটিয়ে আমরা একটি আদর্শ রাষ্ট্র কায়েম করার একটি সমাজ ব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করি আল্লাহ সুবাহ তাহলে আমাদের কাঙ্ক্ষিত শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি অর্জনের সক্ষম হবার সুযোগ দিবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই পরিসমাপ্ত করলাম আকুল মুসলিম আসসালাম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 उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठ मेल कर रेट पिस डटी मानव কপালের উপরে থাকবে মানে দার্জাল কাছে নেশাদার দ্রব্য পান করবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে शेखुर आलमत प्रति रविवार रे दस टुन सम नीस टी